সত্যি এবং এই গ্রেট খাল অফ ক্যালকাটা কিন্তু কাঠছি মাটি দেখবিহের কাজ নয় গল্প শুরু মুর্শিদাবাদে এই একটু নবাবি মিউজিক দাও তো শালা রুস্তম জঙ্গিষ্যার নায়ক সে এটা নিয়ে একটু আপত্তি করতেই আলিবর্দি যুদ্ধ করে তাকেও হারিয়ে দিয়ে উড়িষ্যা দখল করে নিলেন ঝামেলাটা হচ্ছে রুস্তম জাঙ্গ নালিশ করলেন একেবারে নাগপুরে মারাঠা দের কাছে মারাঠা সেনাপতি রাঘুজি ভোঁসলে একটি ঘোরসাওয়ার বাহিনী পাঠালেন আন্ডার ভাস্কর পণ্ডিত। এবার তারা শুধুই সিংহাসন ফেরত দিলে আর জিলে কিছু থাকতো না কিন্তু সোনার বাংলা একবার দেখে মারাঠাদের মাথা ঘুরে গেল যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়েছে তাকে কি আর আটকে রাখা যায় 1741। ঢুকে পড়ল ভাস্কর পণ্ডিতের মারাঠা বাহিনীকে মারাঠারা বাঙালিরা তাদের নাম দিল আগামী ১০ বছর লুট করে, মেরে পুড়িয়ে গ্রামকে গ্রাম উজাড় করে দিল বর্গিরা মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি পর্যন্ত রেহাই পেল না দশ বছরে প্রায় চার লাখ বাঙালিকে নির্মম হত্যা করলো মারাঠা বর্গীরা এদিকে ইস্ট ইন্ডিয়া চিন্তা তাদের এত সাথে কালকাঠাতে যদি একটা শহরকে খাল কাটার ডিসিশন নেওয়া হল শহরের পশ্চিমে তো মা গঙ্গাই রয়েছেন কাজী সেদিকটা তো সেফ দিক থেকে শুরু হলো খাল কাটার কাজ এই খালের নাম হলো মারাঠার ডিচ এবং সেটা বিশাল লম্বা নর্থ শ্যামবাজার ট্যামবাজার থেকে এন্টালি পেরিয়া ক্যামাক স্ট্রিট সবই এসে গেল খালের মধ্যে কিন্তু সেটা অন পেপার প্ল্যান ধারণা এক জঞ্জালে ভরিয়ে দিল শেষে বড় লাট ওয়েলের অর্ডার দিলেন এটাকে বোঝাও তো গন্ধে টেকা যাচ্ছে না সেই ভরাট করা খাল আজকে কি জানেন स्ता जो नाम मराठा डीच लें कलकार गल्पीपी चोखे कलकुम्रिर्जी थ्री लग इन करबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलकता अथवा मानी दीपे फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप